জহ নো হত য وَقَالَ কুম وَقَالَ لَهُم خَزَنَةُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلُم مِنْكُمْ يتْلونَ عَلَيكُمْ يَتْلونَ عَلَيكُمْ آياتَاتِ رَبِّكُمْ وَيُم بِرُونَكُمْ لِقَأَ يَومِكُمْ هذا قالوا بلا ولكن حققت كلمه العذاب على কুফরি করেছিল সব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজকের দরজা খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকে রাসূলগণ আসেনি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 বলা হবে জাহান নামের দরজার মধ্যে প্রবেশ করো তোমাদেরকে চিরকাল লেখানেই থাকতে হবে অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানা আলহামদুলিল্লাহ ওসলাম মোহাম্মদিমন ক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 তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা জিনা করা বাদ দিব না কিন্তু কোরআনের প্রথম আয়াত ছিল সুরাতসাল বা মুফাসাল সুরাগুলো যেগুলো কুরআনের ছোট ছোট সুরা এবং যেখানে রয়েছে জান্নাত এবং জাহান নামের বর্ণনা মাক্যী জীবনের প্রথম দিকে নাজিল হওয়া সুরাসমূহ এবং এর ফলে লোকদের অন্তর আল্লাহর প্রতি অনুগত হয়ে পড়ে তারপরই হালাল এবং হারামের আয়াতগুলো নাজিল করা হয়েছে আইসা আদি বলছেন যদি প্রথম আয়াতগুলো বর্জনীয় আলোচনা করত যেমন এটা করা যাবে না ওটা করা যাবে না বিধি হলে লোকেরা সেটা অনুসরণ করতো না আপনি যদি প্রথম দিনই মানুষকে বলতে শুরু করেন এটা করা যাবে না ওটা করা যাবে না মানুষ সেই আহ্বানে সাড়া দিবে না এবং আইসা আদিউ বলছেন যে কোরআনের প্রথম আয়াতগুলো জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলতে থাকে যতক্ষণ না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 এই মুসলিম উম্মার প্রতি সবচেয়ে বেশি যিনি দয়ালু দয়া পরবর্ত তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহাম তিনি কখনোই চাননি যে তার উম্মত তার জাতি কোনো একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হোক এবং এ কারণেই তিনি সবসময় আমাদেরকে সবচেয়ে বড় ক্ষতি জাহান্নাম সম্পর্কে আখিরাতের জীবন সম্পর্কে মৃত্যু সম্পর্কে জান্নাত সম্পর্কে সতর্ক করে গিয়েছেন একদিন রাসুল্লাহ সাল্লাম তার খুঁতবাস শুরু করলেন এভাবে এবং রাসুল সালামী একই কথা বারবার বলছিলেন এবং ক্রমেই তার গলার আওয়াজ বড় হচ্ছিল আমি তোমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করছি এবং একজন সাহাবা বলেন যে যদি কেউ সেই সময় বাজারেও অবস্থান করত তাহলেও সে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 जख कबर पास बसतेंटत उठे दाड़ाते आक्रांत होत निजे पायर भर उठे दाड़ाते साहबारा तरह से आपनर की क्यों अपनी भें पड़े एस्मान इबिन आफ्ान रजिल्लात आखिर प्रथम धाप प्रथम घाट ही हम कबर यह धापटी जी भलिवे अतिक्रम करा जाए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 আমি আবারো বলছি যে আখিরাত্র তাহলে আমরা দেখতে পাব যে তারা কত বেশি সতর্ক ছিলেন এই বিষয়ে আখিরাতের বিষয়ে এবং সব সময় তাদের অন্তরে আখিরাদের চিন্তাটি স্থায়ী হয়ে থাকতো এবং তারা সময় একে অপরকে আখিরাত সম্পর্কে সতর্ক করতেন এবং কুরুআন কুরুআনের দিকে যদি আমরা দেখি তাহলে এটা খুব কমই পাবো কুরুনের সম্পূর্ণ একটি পৃষ্ঠা আপনি পড়বেন অথচ সেখানে আখিরাতের কোন বিষয়ে উল্লেখ নেই এরকম পাওয়া যায় না এবং আমাদের ভাবা উচিত কেন জান্নাত এবং জাহান্নামের কথা বললেন কেন প্রতিটি পৃষ্ঠায় আমরা দেখতে পাই কুরুনের যে কোনো একটি পৃষ্ঠায় সেখানে জান্নাত কিংবা জাহান্নামের বিষয় নেই এই ধরনের বিষয় পাওয়া যায় না পরকালের জীবনের কথা নেই এমন বিষয় পাওয়া যায় না কেন আলসভাব এত বেশি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 এবং এই দুয়াটি রাসুদুল্লাহ সাল্লাহ খুব ঘন ঘন এবং কারণে আমাদের উচিত এই সব সব সময় সময় এবং আমাদের আখিরতের কথা স্মরণ করা উচিত এবং যে তার এবং আমাদের উদাহরণটা কিরূপ রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন যে একজন ব্যক্তি মরুভূমিতে রাতের অন্ধকারে আগুনের পাশে দাঁড়িয়ে আছে এবং এই ব্যক্তিটিকে এই ব্যক্তিটি হচ্ছেন রাসুদুল্লাহ সাল্লাই তিনি উদাহরণের মাধ্যমে আমাদের কাছে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 কিন্তু আমি অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম নিজে বলছেন যে কিন্তু আমি তোমাদেরকে ধরে রাখতে চাইছি কিন্তু এর পরও কিছু লোক আমার হাত ছাড়িয়ে নিয়ে নিজেদেরকে আগুনে ফেলে দিচ্ছ রাসুদুল্লাহ সাল্লাহাম আমাদেরকে সবসময় সুরক্ষিত অবস্থায় রাখতে চেয়েছেন তিনি কখনোই চান নাই যে মুসলিম উম্মা বা আমাদের কোনো ক্ষতি হোক এর পরও কিছু লোক নিজেদেরকে জাহান নামে নিক্ষেপ করছে জাহান নামে ছুড়ে দিচ্ছে যদিও আমাদেরকে বারবার এই বিষয়ে সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এই আখিরাত নিয়ে পরকাল নিয়ে আমরা যত বেশি কথা বলব তত বেশি আমাদের কাছে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে বাস্তবতা পরিষ্কার হয়ে আসবে ইব্রাহিল আলাহাম তার কাছে এই দুই জীবনের পার্থক্য এবং বাস্তবতা এটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার ছিল এবং ইব্রাহীল আলাহিসাল্লাম তিনি বিশ্বাস করতে পারেন নাই কিভাবে একজন মানুষ জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জাহান্নামকে কিনে নেয় ইসলাম বলেন আমি না কিভাবে একজন মানুষ ঘুমাতে পারে যখন সে জানে তার জন্য অপেক্ষা করছে এবং তিনি বলেন আমি এটাও বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে জান্নাতের মতো নিয়ামত তার জন্য অপেক্ষা করছে সত্যিকার অর্থে আমরা যদি চিন্তা করি যে একদিন আমাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে হয়তো জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা স্থানে চিরদিনের জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে এর এরপরও কিভাবে আমরা উদাসীন বা গাফেল থাকতে পারি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 আর এটাই হচ্ছে মাঠ আমরা অনেক সময় দুনিয়ার বিষয় নিয়ে বৈষয়িক বিষয় নিয়ে প্রতিযোগিতা করি কিন্তু এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে বিষয় ক্ষণস্থায়ী প্রতিযোগিতা করা এবং পরকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত একটি ফয়সালা হচ্ছে সর্বশেষ স্টেশন হতে পারে অনেক মানুষের জন্য জাহান্নাম এবং এই কারণে আমরা দেখতে পারি আল্লাহ সুহামদা কুরআনের মাধ্যমে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 এবং এ কারণে আলো সুহাম তাল্লা বলেন যে তিনি দয়ালু আবার এটাও বলছেন যে তার শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়ানক আলো সুহ বলছেন জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু খেয়াল করুন যে আলোসু মোহাম্মার দুটি নাম হচ্ছে দয়ালু এবং ক্ষমাশীল দয়ালু এবং ক্ষমাশীল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 এবং রাসুদুল্লা সাল্লা জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুদুল্লাহ বছর আগে উপর থেকে একটি পাথর ছাড়া হয়েছিল এবং সেই পাথরটি এই মাত্র জাহান্নামীর ভূমি স্পর্শ করল এবং সেই আওয়াজটাই তারা শুনেছিলেন এবং এখন এই আওয়াজটা তারা কিভাবে শুনেছেন এটা হচ্ছে একটা মজিজা বা অলৌকিক ব্যাপার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 जहाान नाम के संख्या सोी मुस्लिम रसदुल्ला सल्लामी जहां नाम केजार शिकल दिए बेधे रखाटी शिकल धरे थे सत्तर हजार जन फेरस्ता जहां नाम विशालता सम्पर् चतुर्थक इंगित पाव जाए सोी मुस्लिम वर्णनयला चंद्र और सूर्य के जहां नामे निक्षेप कर আমরা জানি জাহান অত্যন্ত বিশাল যার কারণে চন্দ্র এবং সূর্যের আয়তন সম্পর্কেও আমরা জানি কিন্তু সেই চন্দ্র এবং নিক্ষেপ হবে আমরা এর মাধ্যমে আকৃতি কত বিশাল আকৃতির হবে এবং আমাদের অনেকের মনে হতে পারে যে কেন চন্দ্র এবং সূর্যকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা কি তাদের জন্য কোন শাস্তি বা কি কারণে এবং এর উত্তর হচ্ছে আদমতলা ব্যতীত অন্য যাকেই উপাসনা করা হয়েছে তাদের সবগুলোকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং চন্দ্র এবং সূর্যকে আমরা জানি যে আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করেছে তাদের রেখে তারা চন্দ্র এবং আল্লাহ করেছে এবং এই কারণে তাদেরকেও সেখানে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের বিভিন্ন স্তর সমূহ জাহান নামের বিভিন্ন লেভেল বা স্তর রয়েছে জান্নাদের স্তরগুলো যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় তত তুলনামূলকভাবে বেশি মর্যাদাশীল এবং ভালো স্তর আর জাহান্নামের অবস্থা হচ্ছে বিপরীত জাহান নামের স্তর যত নিচের দিকে যাওয়া যাবে তা তত বেশি ভয়ানক এবং শাস্তির কারণ হবে জান্নাতের স্তরগুলো নিচ থেকে দিকে বাড়ে আর জাহান নামের স্তরগুলো আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল্লামিনা নার অর্থাৎ অবশ্যই মুনাফিকরা ভন্ডরা জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে সর্বনিম্ন স্তরে থাকবে এবং এর উপরেও জাহান নামের স্তর রয়েছে যেমন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 لكل باب منهم جزء مقسوم এর সাতটি درجه আছে প্রত্যেক الدرجاتর জন্য নির্দিষ্ট দল রয়েছে অন্য আরেকটি আয়াতে أبواب فوقال لهم خزنتها وقال لهم خزنتهم ألم يأتكم رسل منكم يثور عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم ماذا فادوا بل ولكن حبقت كلمه العذاب على الكافرين যে সমস্ত লোক কুফুরি করেছে তাদেরকে দলে দলে জাহান্ন দিকে নিয়ে যাওয়া হবে এবং যখন তারা জাহান নামের নিকট উপস্থিত হবে তখন এর দরজাগুলোকে এবং তাদেরকে বলবে, তোমাদের তোমাদের মধ্য থেকে কোনো রাসুল আসে নাই যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতগুলো পড়ে শোনাত এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আসলে কাফিরদের প্রতি যে শাস্তির কথা সেটাই আজকে বাস্তবায়িত হল এবং জাহান নামের জালানি হবে জাহান নামের মানুষ এবং পাথর আল্লাহ বলেন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 কালো ধোয়ার ছায় যা ঠান্ডাও নয় আরামদায়কও নয় এবং তিনটি জিনিসের মাধ্যমে আমরা গরম থেকে ঠান্ডা হতে পারি বা শীতলতা লাভ করতে পারি তাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সেই তিনটি জিনিস কি সেগুলো হচ্ছে বাতাস পানি এবং ছায়া আল্লাহ মালা এই তিনটি জিনিসের বর্ণনা দিয়েছেন যেটা বিকল্প হিসেবে জাহান্নামিদের কাছে থাকবে ঠান্ডা হওয়ার জন্য হি সামুমিউ ও হামিম সামুম মানে হচ্ছে অত্যন্ত গরম এবং শুকনো বাতাস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 এবং তাদের জন্য এমন একটি ছায়া থাকবে ওয়াজিল্লিম মিন ওয়াজিলিমিনুম ছায়া তারা ছায়া খুঁজতে থাকবে আর তারা ছায়া হিসেবে পাবে ঘন কালো ধোয়ার ছায়া ধূম্রকুণ্ডলি যখন তারা এই ছায় আসবে তাদের দম বন্ধ হয়ে আসতে চাইবে অর্থাৎ এই প্রত্যেকটি বিষয়ে বাতাস পানি এবং ছায়া যার মাধ্যমে একজন ব্যক্তি উত্তাপ থেকে শিথিলতা লাভ করতে পারে এইগুলো জাহান্নামিদের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হবে এবং তারা যখন সেই ছায় আসবে ধুম্রকুন্ডলী ছায় যখন তারা শীতলতা খুঁজবে সেটা তাদের দম বন্ধ করে দিতে চাইবে এবং জাহানা পানি আর ছায়া হিসেবে এই বিষয়গুলোকে পাবে যা তাদের জন্য অতিরিক্ত হিসেবে আসবে। তুমি কি জানো সাকার কি যা তাদেরকে ফেলেও রাখবে না আবার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 কারণ এটা কোন মুহূর্তে কমবে না প্রতি মুহূর্তে বাড়তে থাকবে এই কষ্ট এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে জাহার নাম দেখতে পায় এবং শুনতে পায় এবং কুরআন থেকে আমরা জানি যে যখন দূর থেকে তা তোমাদেরকে দেখতে পাবে তখন তারা তার তিরমিজিতে একটি হাজি সিরাসুল্লাহাম বলেন যে বিচারের দিনে সেই বিচারের দিবসে জাহান্নাম থেকে আগুনের দুইটি স্তম্ভ বের হয়ে আসবে যার দুইটি চোখ থাকবে যা দেখবে দুইটি কান থাকবে যা শুনবে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 দুইটি আগুনের স্তম্ভ বের হয়ে এসে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে এবং এই জাহান্নাম চিরকাল থাকবে এমন কোন মুহূর্ত আসবে না যখন জাহান নাম শেষ হয়ে যাবে এবং ইমাম আক্তি তার আকিদার বইতে বলেন জাহ্নাত এবং জাহান্ন চিরদিন থাকবে এমন কোন সময় আসবে না যখন তারা শেষ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং ইমাম ইবনে হাজম রাহেমাল্লা বলেন এবং এটাই হচ্ছে এই উম্মার আলেমদের ঐক্যমত জান্নাতে যারা থাকবে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 জান্নাতবাসীরাও যদিও তাদের আকৃতি বৃদ্ধি পাবে কিন্তু জাহান্নামীদের মতো এত বিশাল আকৃতি তাদেরকে প্রদান করা হবে না এবং জাহান্ন খাদ্য কি হবে বলেন যে খাবার হিসেবে কাটা বিশিষ্ট গাছ ছাড়া আর কিছুই থাকবে না তাদের জন্য এটা তাদেরকে কোন পুষ্টিও প্রদান করবে না তাদের ক্ষুদাও মিটাবে না এটা ঠিক কি ধরনের খাবার এই বিষয়ে আমরা দেখতে পাই যে আল্লাহ এটাকে বলেছেন তাহলে এই খাদ্যের উদ্দেশ্যটাকে জাহান্নামবাসীদের প্রধান খাদ্য হবে একরকম গাছের ফল যার নাম হচ্ছে আজাকুম আলহ সুহাম তাল্লাহ আল কুরআনে বলেন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 আল্লাহ কুরআ এর অন্য আরেকটি জায়গায় এই জাকুম বৃক্ষ সম্পর্কে বলেন জাহিম طَلْعُهَا كَأَنَّ ذُؤُوسَ طَلْعُهَا كَأَنَّهُ رُؤُوسُ الشَّيَاطِينِ فَإِنَّهُمْ لَاكِلُونَ ই হু ল আখি বিন্ধু ল আখিবি স ইং স ইন্দ আখিল্ল হুম নখিলো রিহিবি হুম নৌমে তুমি এই মেহমানদারি ভালো জান্নাদের বর্ণনা দেওয়ার পর আলো বলছেন।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 আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা তোমরা ভক্ষণ করবে জাকুম গাছের অংশ এরপর তা দিয়েই তোমরা তোমাদের পেট পরিপূর্ণ করবে তার উপর পান করবে ফুটন্ত পানি তাও সেই পানি পান করার ধরন কেমন হবে আলোচমন বলছেন যে এটা হবে রোগাক্রান্ত পিপাসারত উটের মতো और ये तरफ विचार दिन आप्ययमला पानी पाना रोगाक्रांत पिपास मत उटर एकधरण रोग है तक तानी पान करते थके पानी पान करते ही था जतना पर्यत आक्रांत हुई मृत्युबरण कर मृत्यु पर्यत पानीपान करते थे जत पानी पान कर अनुभव कर এবং এই কারণে তারা মৃত্যু পর্যন্ত সেই পানি পান করতেই থাকে তারা মারা যায় কিন্তু পিপাসা কিছুতেই আর না করে ততক্ষণ পর্যন্ত পান করতে থাকে মাদা মহাদা বলছে যে জাহান্নামবাসীরা এই ধরনের একটি রোগে আক্রান্ত উটের মতো পানি পান করতে থাকবে কিন্তু পানি হিসাবে তারা কোন স্বাভাবিক পানি পান করবে না তারা পান করবে ফুটন্ত পানি এবং একই সাথে তাদের পিপাসা বৃদ্ধি পেতে থাকবে এবং তাদের জন্য আরো কি কি পানীয় থাকবে সেই ব্যাপারে আলোচন যে এটা হচ্ছে তাদের পরিণাম অতএব তারা তা আস্বাদন করুক আস্বাদন করুক ফুডন্ত পানি এবং পুজ এ ধরনের আরো বিভচ্ছ শাস্তি এই আয়াতে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 সেটা হবে জাহান্নামবাসীদের খাদ্য কত জঘন্য তাদের খাদ্য এবং ইমাম কুর্তুবী রাহ তিনি আরো বলেন যে এই পুজ হচ্ছে জাহান্নীদের পোড়া মাংস থেকে মাংস পুড়ে যাওয়ার পর মাংস থেকে যে রস বের হবে সেটা হবে জন্য পানীয় এবং জাহান্নামীদেরকে তাদের মাংস এবং চর্বি পুড়িয়ে যে রস বের করা হবে এবং একই সাথে তাদের ঘামকে সংগ্রহ করা হবে এবং এরপর এগুলোই আবার তাদেরকে প্রদান করা হবে পান করার জন্য এবং এটাই হচ্ছে গাছাক আল্লাহ মহাম্মা বলেন যখন তারা পানিও চাইবে তখন তাদেরকে গলিত সিসার মতো জল প্রদান করা হবে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 এবং মুসলিম শরীফের একটি হাদিস আমরা দেখতে পাই রাসুল্লাহাম বলেছেন যে সকল প্রকারের নেশার দ্রব্য হারাম যারা দুনিয়াতে নেশার দ্রব্য গ্রহণ করবে জাহান্নে তারা পান করবে আল সাহাবারা জিজ্ঞাসা করলেন যে তিনাত আল খবাল কি জিনিস এবং রাসুল্লাস্লাম বললেন এটা হচ্ছে জাহান্নামবাসীদের রক্ত আর পূজের মিশ্রণ এবং সব শেষে চার নম্বর পানীয় জাহান্নামবাসীদের জন্য এটা হচ্ছে আলমোহল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 এত যন্ত্রণার পরেও তারা এটাকে পান করতে থাকবে এবং এ থেকে বুঝা যায় আসলে কি পরিমাণ করবে এবং এর কারণে তারা ফুটন্ত পানি এবং এমনকি এবং পোশাক সম্পর্কে আলোচনা কুরআনে বলেন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 এবং জাহান্নামবাসীদের শাস্তি বিভিন্ন স্তর রয়েছে বিভিন্ন স্তরে জাহান্নীদেরকে শাস্তি প্রদান করা হবে এবং শুধুমাত্র একটি মুহূর্তের অনুভূতি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী সুখী ব্যক্তি যে জাহান্নামে উপস্থিত হবে যার ঠিকানা জাহান্নাম বলছেন যে কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে শুধুমাত্র হবে। তুমি কি কখনো কল্লান তুমি কি কখনো কল্যাণ দেখেছি সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি কখনো তা অনুভব করিনি অথচ সে একটি মাত্র মুহূর্তের জন্য জাহান নামে প্রবেশ করবে সাথে সাথে তাকে বের করা হবে এরপর তাকে প্রশ্ন করা হবে সে দুনিয়াতে সারা জীবন বিলাস বৈভব সুখ শান্তির মধ্যে কাটিয়েছে কিন্তু সে জাহান্নামী তাকে প্রশ্ন করা হবে তুমি কখনো কোন কল্যাণ দেখেছো সে উত্তরে বলবে আল্লাহ কসম আমি কখনোই অনুভব করিনি এটা হবে একটা অনুভূতি তাহলে আমরা বুঝতে জাহান্ন শাস্তি কত ভয়ঙ্কর মাত্রার হবে এবং এই মাত্রার ভিন্নতা রয়েছে কারো কম কারো বেশি আনার বর্ণিত আরেককে হারিসে রাস্লাহলাম বলেন যে জাহান্নাম মধ্য থেকে একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে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 অনতি বিলম্বে বললো অবশ্যই আমি এই পরিমাণ এই কারণে তাকে জাহান্নামে আবার আল্লাহ তাল্লাহ নিক্ষেপ করবেন এবং বাস্তবে আমরা দেখতে পাই যে আখিরাতে জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের কাছে এই দুনিয়াতে খুব বেশি বিষয় চান্নাই আল্লাহ আমাদেরকে বলেননি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ প্রদান করতে হবে তিনি আমাদের কাছে একজন মানুষ নিজের চোখে বাস্তবতাকে দেখতে পারবে জাহান্ন ভয়াবহতা দেখবে তখন তার কাছে এই কঠিন বিষয়গুলো অত্যন্ত সহজ বলে মনে হবে সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ অত্যন্ত সামান্য বলে মনে হবে এবং সে নির্দ্বিধায় সেটাকে দান করে যাইবে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 যে সারা জীবন ধরে একটা মানুষ এত খাটাখাটনির পর বিনিময় সে কি উপার্জন করে সর্বোচ্চ কতটুকু সম্পদ করতে পারে একজন এটা কোনও বেশি দেওয়ার ওয়াদা আমাদের সাথে করেছেন এবং সেই ব্যক্তিকে আল্লাহ সুমতাল প্রশ্ন করছেন যে কিনা জাহান্নামের সবচেয়ে কম একটা শাস্তি ভোগ করছে তাকে প্রস্তাব করছেন আল্লাহ যে তুমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সারা দুনিয়া পরিমাণ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 অথচ এই শাস্তি হচ্ছে জাহান কেমন হবে কি হবে যে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু এবং আমরা বিভিন্ন বর্ণনা থেকে জাহান নামের বিভিন্ন রকমের শাস্তিগুলোর কথা সম্পর্কে জানতে পারি যার মধ্যে এক নম্বর হচ্ছে জাহান্নাম চামড়া পুরে ঝলসে যাবে সৌফলি হিম নার কুল জুলু দু হুম জুলুদ রহ কুল চামড়াগুলো যখন দলে পরে যাবে তখন আবার আমি সেটাকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আশ্বাদন করতে থাকে নিষ্ঠীর আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী আল্লাহ বলছেন যে নিষ্ঠী আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী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 আরেক যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে আমরা জানি যে মুখমন্ডল মানুষের দেহে সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই কারণে রাসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে মুখমন্ডলে আঘাত করতে নিষেধ করেছেন আল্লাহ বলেন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 যেদিনে বলা হবে আগুনের খাদ্য আস্বাদ আমি এবং আরেক প্রকারের শাস্তি হচ্ছে জাহান্নামীদের চেহারা কালো করে দেওয়া হবে তাদেরকে অপমানিত এবং অপদস্থ করার জন্য এবং এটা তাদের কৃতকর্মের একটা ফল যে অনুযায়ী আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন তিনি অত্যন্ত সুবিচারক এবং শুভ বিবেচক হ্যালো দ্বারা বলেন কব উসই হিল মিম উম কি মিন্ মু আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায় এবং সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরাই হচ্ছে দদকবাসী এবং এখানে থাকবে তারা অনন্তকাল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 গাধা যেভাবে তার চরকার চারপাশে ঘুরে এবং এই লোককে দেখার জন্য জাহান নামের অধিবাসীরা একত্রিত হবে এবং তারা বলবে যে তোমার এই অবস্থা কেন তুমি কি সৎ আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না कल छोड़े एकटार्ट बड़ा पाथर रखार पर मे गम रखा हत गाधा दिए चार पशे पाथर टाइम वृत्त आकार तैर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 এরপর শিকল টানা হবে এবং শিকলের সাথে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে আজকে আলোচনার শেষ অংশে আমরা দেখব জাহান্নামবাসীরা এই অসহনীয় কষ্ট যন্ত্রণা ভোগ করার পর একসময় আফসোস এবং অনুতাপের কারণে সেখান থেকে পালানোর চেষ্টা করবে এবং আল্লাহ বলেন হুল হামিন ওয়াই ফিহ এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো জাহান্নামের অধিবাসীরা জাহান নামের দেয়াল টককে পালানোর চেষ্টা করবে এবং তখন জাহান্নামের রক্ষীরা তাদের জন্য রাখা লোহার তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করে ফিরিয়ে দিতে চাইবে এবং শিকল দিয়ে তাদেরকে বেঁধে সেই দেয়াল থেকে নামিয়ে নিয়ে আসা হবে ফলে তাদের আফসোস এবং কষ্ট বহুগুণে বেড়ে যাবে কারণ তারা দেয়াল টপকে প্রায় বের হয়ে যাওয়ার মতো অবস্থায় তাদেরকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো এই কারণে তাদের আফসোস এবং মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা থেকে বহুগুণে বেড়ে যাবে এবং অন্য অনেকটাই আজ আন্দোলা বলেন এবং তারা এই আফসোস বনুষ্ঠান কিভাবে করবে আলুস বলেন আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন তারা আজাবকে দেখবে বস্তুত তাদের জন্য সিদ্ধান্তটা হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপরে জুলুম করা হবে না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 দুনিয়াতে আল্লাহর ব্যাপারে তারা উদাসীন হয়েছিল উপেক্ষা করেছে এই কারণে আল্লাহ করবেন এড়িয়ে যাবেন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 আমি কি তোমাদেরকে নিয়ে চিন্তা করতে এসেছিল আগমন করেছিল অতএব আজকে আস্বাদন করো জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই আরেক ক্রিয়াতে উল্লেখ করা হয়েছে তারা আছে হান্ন বলবে যে হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছন্ন করেছিল এবং আমরা পথপুষ্ট হয়েছিলাম হে আমাদের প্রভু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 তোমরা তোমাদের উপাস্যদেরকে আজকে অনুসরণ করো এবং এরপর সেই সমস্ত মূর্তি উপাস্যগুলোকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে এবং তারা জাহান নামের সূর্যকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং যারা সূর্যের উপাসনা করেছে তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যদি প্রশ্ন আসে যে যারা যীশু খ্রিস্টের অর্থাৎ ইসা আল্লাহ ইসলামের পূজা করেছে আল্লাহ সাথে শরিক করেছে তাদের পরিণতি কি হবে এবং এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে ঈসা আল্লাহ তিনি একজন ঈসা সালামের পরিবর্তে যারা ইসা পূজা করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ঈসা আলাহ পরিবর্তে ক্রুশকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ক্রুশের পূজারী ক্রুশের অনুসারীদেরকে বলা হবে হে ক্রুশের অনুসারীগণ ক্রুশকে অনুসরণ করো অতঃপর তারা সেটাকে অনুসরণ করে পতিত হবে একই হবে আল্লাহ ব্যতিত অন্য সকল দেবতা বা উপাস্যদের উপাসেও কাজেই আমরা যদি আল্লাহ সুহাম মেনে নিয়ে থাকি আমাদের আল্লাহর কাছে এবং তার কাছেই সাহায্যের জন্য প্রতিদান চাওয়া উচিত এ কারণেই আল্লাহ সু মহাম্মাল সাথে অন্য কাউকে শরিক করা অর্থাৎ শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় এবং একমাত্র ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ সুহামতাল্লাহ মুর্শিকদেরকে বলবেন তোমরা আমার উপাসনা করনি, কাজে যার উপাসনা করেছিলে তার কাছে গিয়ে আজকে প্রতিদান নিয়ে নাওসাই তসলিম